أشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيلا ونذيرا وداعيا إلى الله بإثنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته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 اللهم صل على محمد وعلى آل محمد فما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيد مجيد اللهم بارك على محمد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 لِيُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا ۗ وَقَالَ تَعَالَى ﴿فَاسْمِرُوا عَلَا مَا يَقُولُونَ﴾ وَحُجُورُهُمْ حَجًا جَمِيلًا وقال تعالى فاسدر على ما يقولون وسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين وقال تعالى فسبح بحمل ربك قبل تنوع الشمس وقبل غروبها ومن آلاء الليل فسبح وأطراف النهار لعلك উপস্থিত হাজার ভৈরা আল্লাহ তুিত শঙ্কর প্রশংসা করে মেহরবানি করে আমাদের বিক্ষিপ্ত ভাবে কয়েকখান আয়াতে করিমা তেলাওয়াত করেছি আল্লাহফিক দান করেন এই আয়াতে করিমা গুলোর সাদা মাটার তর্জমা ইনশা আল্লাহ অল্প সময়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মেলে ভাইও আল্লাহ তালা আমাদেরকে এখানে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন এখানের সময় আর ওপারের সময় মৃত্যুর আগের সময় আর মৃত্যুর পরের সময় রসুল করিম সাল্ল তাল আলী আসাল্লাম এভাবে বুঝিয়েছেন কোন মানুষ যদি তার আঙ্গুল সমুদ্রের পানিতে ডুবায়ুনিয়ার হায়াত আর সমুদ্রে অবশিষ্ট পানি হলো তার আখ রাতের হায়াত যে জিন্দিগির শুরু হবে আর শেষ হবে না এখানে সুখ এটাও ক্ষণস্থায়ী এখানের অসুখ এটাও ক্ষণস্থায়ী এটাও ক্ষণস্থায়ী এখানের বেদনা এটাও ক্ষণস্থায়ী এখানের খুশি এটাও ক্ষণস্থায়ী এখানের কান্না এটাও ক্ষণস্থায়ী এখানের ব্যথা ক্ষণস্থায়ী আর ওখানে সুখ যদি শুরু হয় চিরস্থায়ী সুখ আর কখন অসুখ হবে তো আমাদের পাঠানোই হয়েছে ওই পাড়ের প্রস্তুতির জন্য এখানে আমাকে পাঠানোই হয়েছে আশ রাতের তৈরি জন্য বলেন তো কি বলছি বলেন ছর চার বছর কাজু ভাই নিচে বসতে কষ্ট হয়েছে আর বছর আজাদ ভাই কষ্ট হয়ে যাবে ওখানে আমি কিভাবে থাকবো এখানে আমি কি খেলাম এটা দেখার বিষয় না মূল দেখার বিষয় হলে ওখানে আমার কিভাবে যাবে যে মানুষ মরবে সে আবার তামাশা করে কিভাবে যে নিশ্চিত জানে সে মরবে সে আবার হাসে কিভাবে শুধু মৃত্যুই হতো জীবনের দবানিকা জিন্দিক শেষ ঠিকানা শুধু মৃত্যুই হইত তবুও তো মানুষ উল্লাস করার ছিল না ঠিকঠাক কোন জানোয়ার উল্লাস করে না কোন জানোয়ার পৃথিবীতে কোনো জানোয়ার উল্লাস করে না কোন জানোয়ার কোন দিবস মানায় না কেন ও জানে ও নিশ্চিত ঠিকানা মত কোন জানোয়ার উল্লাস করে না ভাইয়া পান্ডতে অনেক জাতি ছিলাম আমাদের সুখেরও মাপ কাঠি আমাদের দুঃখেরও মাপ কাঠেছিল এটাও করণীয় শিখিয়েছেন আর সুখ কেমনে মানাবে এটাও রসুল শিখিয়েছেন শিখিয়েছেন কিনা বলেন কারো কাছ থেকে সভ্যতা ধার নেওয়ার দরকার ছিল না আমাদের দুনিয়ার সমস্ত সভ্যতা যখন মাটিতে দাপন ছিল তখন ইসলাম পৃথিবীকে সভ্য বানিয়েছে নিবরণ করত ইসলাম তখন মানুষকে পোশাক পরা শিখিয়েছে ঠিক না ইসলাম দুনিয়াকে সভ্যতা শিখিয়েছে ওটা ইউরোপকে ইসলাম সভ্যতা শিখিয়েছে ইসলাম মানুষকে মানুষ বানানো শিখিয়েছে ইসলাম মানুষকে জানোয়ার বানানো শিখায় নাই ইসলাম মানুষকে মানবতা শিখিয়েছে যেটা যেটা ইসলাম সেটা সেটাই মানবতা আর যেটা যেটা মানবতা সেটা সেটাই ইসলাম কথা ঠিক যেটা ইসলাম সেটাই মানবতা কি বলছি বলেন তো যেটা ইসলাম সেটাই সভ্যতা বলেন যেটা ইসলাম নয় সেটাই অসভ্যতা আদর্শ আর যেটা ইসলাম নয় সেটাই বর্বরতা বলেন কি বলছে বলেন সবাই বলেন আর যেটা যেটা সভ্যতা সেটাই ইসলাম অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা ইসলাম না ইসলাম ন অন ইসলাম সভ্যতা না অসভ্যতা কোনটা কি কোনটা কি আপনি ইসলাম বলবেন যেটা কি যেটাকে আপনি ইসলাম বলবেন সেটা সেটা সভ্যতা ঠিকঠাক ইসলাম শব্দটা রাখিয়া রেখা দুনিয়ার যে কোনো দার্শনিক যেকোনো দার্শনিক যেকোনো দার্শনিক ইসলাম শব্দ বাদ দিয়া মুচ ব রাখা শালীনতা না অশালীনতা বলবে এটা অশালীনতা আমি ইসলাম শব্দ বাদ দিয়া দুনিয়ার যে কোনো মতাদর্শের মানুষকে জিজ্ঞেস করেন চুলগুলো ছোট ছোট রাখা অমানবতা বলবে এটা মানবতার মত খেলা শুধু যদি ইসলাম শব্দ ঝুড়ে দেন তখন বলবে এটাতে আমার ভাবার বিষয় না যেটা যেটা সভ্যতা সেটাই কি বলেন্লাহাল্লাম তার আগে এবং পরে আমাদের নবীর সুন্দর কোন মানুষ পৃথিবীতে আসে নাই আসবে না সুরজ যেমন সুন্দর ছিল নবীজির সিজ সুন্দর ছিল নবীজির চেহারা যেমন পৃথিবীতে তার কোন বিকল্প সুন্দর চেহারা ছিল না নবী চরিত্রের বিতর্ক কোন সুন্দর চরিত্রীতে ছিলেন আগেও কবি ইস্তাবের পরেও কবি তো ইনি বলতেন রসুলের চেহারার দিকে তাকা বলতেন কেলাম তারা তথ্য আইনি কোন মা জনম দেয় নাই বলতেন আমারও সূর্য আছে তোমাদের সূর্য সকাল বেলা সাল্লাম যখন ঘরে আসতেন আমার হাত থেকে যদি সুই পড়ে যেত মোহাম্মদ আরামির চেহারায় আনোয়ারের ঝলক দিয়ে আমি ওই সুই তুলে দিতে পারতাম আমাদের নবীজিৎ সুন্দর আদর্শ পৃথিবীতে কেউ আনে নাই কেউ আনবে ওই নবী কে ভুলে গেছে আদর্শ ভুলে গেছে لقد قال لكم في رسول الله صلى الله عليه وسلم بده অনেক কি মনেছ আমি স্টেজে নি আসি মুসলমান মিজান স্যার এখানে আসতে ভালো একবারের বগলের সোফাই দিয়ে আমার কাছে সূর্যের চেয়েও বেশি ঝল ঝলে মনে হয়েছে বলেন আমি রেসুরের স্মৃতি কাটতেছি সিথি রাস্তুের চলছিলাম বাংলা আপনাদের কি বলে না চলে মেয়েটা কি কাটে কাটে না বলে হয়তো যাতে রাজি আল্লাহ বলেন হয়তো বলেন আমি রাস্তা সিঠির দিকে একবার তাকাচ্ছিলাম আটকনি মার চাঁদের দিকে একবার তাকাচ্ছিলাম तुम तुमी तुम सब शिखाय তোমাদের কি হলো তোমাদের নবী তোমাদেরকে সব শিখায় এক বাবা যেমন বাথরুমে যাওয়ার আদাব আমি টয়লেটে কিভাবে ঢুকবো এটাও আমাদের নবী আমাদেরকে শিখায় তোমরা যাকে মডেল মনে করছ বলো তার কোন আদর্শ তোমার কাছে সংরক্ষিত আছে তুমি যদি রবীন্দ্রনাথকে মডেল মনে করো বলতো রবীন্দ্রনাথের কোন আদর্শ তোমার কাছে সংরক্ষিত কোন আদর্শ তোমার কাছে সংরক্ষিত কেউ তো দুর্গা কে মডেল মনে করে কেউ কেউ কালী কে মডেল মনে করে কেউ কেউ দর্গা কে মডেল মনে করে কেউ কেউ গাজা বাবা কে মডেল মনে করে সংরক্ষিত তার জীবনের প্রতিটা নড়া আর চড়া আমাদের কাছে সংরক্ষিত আছে কথা ঠিক না বলেন দুনিয়ার কোন কোন আদর্শ এই কাছে তাদের নবীর কি আদর্শ বাকি হিন্দুদের কাছে তাদের ভগবানদের কোন আদর্শ জিন্দিগির জনম থেকে অপাধ পর্যন্ত নব থেকে অপাধ পর্যন্ত প্রতিদিনের প্রতিটা সেকেন্ড আমাদের কাছে সংরক্ষিত আছে আছে কি নাই বলেন আমাদের নবী ভালোবাসতে শিখিয়েছেন কাকে ভালোবাসতে শিখিয়েছেন সেটাও বলছেন ভালোবাসার মাত্র কি বলছেন না কি পরিমাণ কি পরিমান ভালোবাসা আমাদের শিখিয়েছেন বাবাকে বলছেন কি পরিমাণ ভালোবাসা শিখিয়েছেন বাবাকে বলছেন বাবা তুমি যদি তোমার মেয়েকে সযত্নে লালন করো তো আমি আর তুমি জাননাতে এভাবে প্রতিটা লোকমার মধ্যে সৎকার সব কাছে থাকবে কি পরিমাণ ভালোবাসা আমাদের নদী শিখিয়েছে আমাদের নবী আমাদের জন্ম থেকে মৌক পর্যন্ত ভালোবাসতে শিখিয়েছে আমাদের ইসলাম জন্ম থেকে জানোয়ার জানোয়ারের মতো ভালোবাসা কুকুর তার স্ত্রীকে বছরে একবারই ভালোবাসে কথা ঠিক না ভেবে আল্লাহ মুসলমান করেন যে নাগ্ন হতে শিক্ষা ব্যবস্থা এভাবে নগ্নতা শিখায় এ জাতি বেশি দিন টিকবে না এটা কি ভাই অন্ধকার যত গভীর হয় দিনের আলো তত ঘনিয়ে আসে এই নগ্নতা বেশি দিন ঠিক না এই জন্য আমাদের তার বলেন যে যত কানতে জানে সে অচিরেই সে তত হাসবে কান্না আর জীবনে কখনো খতম হবে না ঠিক না ব্যাপী তারা গুনগুন করে গাইতে জানে এটা অচিরে কানতে শুরু যদি কোন মুসলমান দিন মতো চলতে গিয়ে একা হয়ে যায় কি বলছি বলেন তো বলেন দিন মত চলতে গিয়ে কোন যুবক যদি একা হয়ে যায় তার ঘর তাকে অপসন্দ করে তারা সঙ্গী হবে কি হবে দিন মতো চলতে গিয়ে তুমি একা হয়ে গিয়েছ অচির তোমার সঙ্গী দিন মতো চলতে গিয়ে তুমি একা হয়ে গেছ কতই না উত্তম হবে তোমাদের বন্ধু তো গান জচি তোমাদের বন্ধু আমাদের বন্ধু হবে নবী আমাদের বন্ধু আর ইনশাল আমাদের অফাতের সঙ্গে সঙ্গে কুটি কুটি ফিরেস একসাথে বলে উঠবে নাহমাফিল আমরা লক্ষ কোটি ফেরিস্তানো দেখো দেখো যদি তুমি আল্লাহ হুকুমতে চলো আর মতে চলো আল্লাহ হুকুমতে চলো তরীক চলো তুমি সো আল নবীরা তোমাদের সঙ্গী হবে একদিকে আমরা তন্দিকে যাওয়ার কারণে হয়ে গেছি সমাজ আমাদেরকে নাক ছিটকেছে আল্লাহ বলেন তোমরা যদি নাচ তো তুমি অলসো একটু সবর করো তোমার তবদিকে যাওয়ার কারণে কে ও হাবি কেছে কি ভাই বলে দেখবা লক্ষ লক্ষ নবীরা তোমাদের সঙ্গে এতদিন পর্যন্ত ছিলেন হাজার উঠত আর বসত আমাদের সেই দাদা বাবু কোথায় সবাই বলেন কে কে বলেন কে কে এখন তার সঙ্গী কেউ নাই বাবা হয়তো দাঁড়াও তো বাবা বলবে না আমার কোন ছেলে ছিল না যাওয়া দেখুন তো মাকে বলবে মা একটু দাঁড়াও তো বলবে না আমার কোনো সন্তান ছিল না আমার তো বিয়ে হয়নি আমার আমার ছেলে হবে করতে স্ত্রীকে বলবে দাঁড়াও তুমি একটু বলবে না আমার তো বিয়ে হয় না আমার স্বামী আসবে করতে ভাইকে বলবে ভাই তুই একটু দাঁড়া ভাই বোনকে বলবে তুই একটু দাঁড়া তোমার এই ভালোবাসার ভালোবাসার জানুয়ার সেদিন কুই পাবা তুমি ঠিক না করে সেদিন ওরে কোথায় পাবো কুইজেই পাইবা আর ইনশাআল্লাহ বলবে তোমার তাহা জানু যাও যাও কোন টেনশন নাই আল্লাহ তু কোনো ভয় নাই ও তা কোনো চিন্তা নাই হায়াতির দুনিয়া আমরা দুনিয়াতে তুমি যখন চলতো আমরা তোমার পাশে পাশে থাকতাম সেদিন দেখা দিতাম না কিন্তু আমরা তোমার পাশে পাশে হেফাজত করতাম তুমি যখন বাজারে আমি আমরা ফিরে তোমার হেফাজত করতাম তুমি যখন রাত্রে উঠতা আমরা তোমাদেরকে হেফাজত করতাম হায়াতি দুনিয়া ওয়াফিন আসরা তো আমরা তোমাদের সাথে থাকবো মজা হবে না ইনশাল মজা তো করবে আসে আমরা মজা করবো কোন জায়গায় বলেন আবার বলেন মজা করবো কোন জায়গায় বলেন দুনিয়াতে হালাল মজার উপরে কেফায়াত করবো কেফায়াত করবো দুনিয়াতে শুধু যদ্দুর মজা হালাল উদ্দূর করব। চূড়ান্তা করুকানে কবরে হাসরে আমি তোমার মসজিদ মতে চলবো কি ভাই বলেন তো জান মসজিমতে চলবে আল্লাহ আমাদের মসজিমতে চলবে উপর থেকে আর চিট হওয়ার সুযোগ নেই কথা ঠিক না বাজি বলে জাহান নামে তোমার নামে তুমি তোমার মসজিমতে চল কোটি কোটি বছর তোকে কিন্তু আমার মসজিম চলতেই হবে আর ষাট বছর যদি তুমি আমার মসজিদে চলো কোটি কোটি বছর স্বামী বব আলমী তোমার মসজিদে চলবে কোনটা মজা হবে বলেন কোনটা মজা হবে আল্লাহ আমার মসজিমে চললে বিষয়টা কেমন হবে আল্লাহ আল্লাহ বলেন ওখানে তুমি যা চাইবা সব দিব তুমি যা বলবা সব দিবো বললাম আল্লাহ কেন করবেন এটা কেন দিবেন আল্লাহ তাহলে নজুলা সেখানে তুমি হবা মেজবান তুমি হবা মেহমান আমি হবো মেজবান স্বাভাবিক ছুটবেন কিনার ফোন দশ গুণ দশগুন ছুটবে যদি বলি এখন আমি দুধ চা খাবো ছুটবিন কিনাবো আমি যদি বলি এখন এক গ্লাস গরম পানি দরকার যদি বলি এখন এক গ্লাস দুধের দরকার ঠিক না সেখানে তুমি হবা মেহমান আমি হব মেজবান এই জন্য আমি সব দিব আমি যেন বললাম আল্লাহ আসলে সব দিবেন হ্যাঁ কারণ আমি গাফুর আমি রাহিম আমি তো গাফুর বলে সব মাফ করে দিয়ে তোমার নিয়ে আসছি আর রাহিম বলে সব দিয়ে দেবো আমি সব তোমাকে দিয়ে দিবো আল্লাহ কি দিবেন শোনো আমার খাজানায় শুধু না নাই আর স্বভাব আমার দিকশনারিতে একটা শব্দ নাই সেটা হলো না নাই বলেন কি নাই বলেন বলেন আল্লাহ কি নাই বলেন শুধু না নাই আর স্বভাব আমি বুঝোত সমস্ত মানুষগুলোর চেহারা ভিন্ন ভিন্ন তো বলেন তো আল্লাহ কি পরিমাণ চেহারার খাজানা আর ডিজাইনের খাজানা আল্লাহ কাছে কি ডিজাইন তার কাছে আছে এখানে যতগুলো মানুষ বসছেন সকলের চেহারা ভিন্ন ভিন্ন আর আপার মাঠে যতগুলো মানুষ জমা হয় সকলের চেহারা ভিন্ন ভিন্ন বলে এত চেহারা এত ডিজাইন করতে গেলে সমস্ত ডিজাইনের খাজারা তো আমার কাছে আছে বলে আদর থেকে তুমি পর্যন্ত পৃথিবী দুজনের চেহারা একরকম না এই একটু মধ্যে এই একটু আট ইঞ্চি বারো ইঞ্চির মধ্যে এত ডিজাইন রব্বুল আলমিন কেমনি বানাইবেন বলেন যে শুধু এটা শেষ নয় তোমার আঙ্গুলের মাথার মধ্যে যে নেটা আমি ঠিক করে দিছি আঙ্গুলের ছাপ যেটা বানিয়ে দিছি বলে আদম থেকে তুমি পর্যন্ত পৃথিবীর কোন মানুষের সাথে তোমার মিল হবে না এবং কেমন পর্যন্ত তোমার আঙ্গুলের ছাপ এসে যার মিলবে না আল্লাহ আমি কত বড় কাজী আমি একের মায়ের পেট থেকে একই ইটের ভাটা থেকে যত ইট হয় তো সমস্ত ইট একরকম হয় এক মাফের হয় এক ডিজাইনের হয় একই কোম্পানি থেকে যে ফেরাসি চামল হয় তো সমস্ত ফেরাসি সাইজ হয় ডিজাইন দশ শকন দশটার কালার দশ শকম দশটার কদ খামার দশকুল আল আমি বলেন আমি তুমি রাস্তা ভুলো নাই গন্তব্যে তুমি যাবা কোথায় তুমি সেটাও ভুলে গেছো ঝিকনা পাঠি বলেন তুমি যাবা কোথায় তুমি সেটাও ভুলে তোমার জিন্দিগির ঠিকানা কোনটা তুমি এটা তোমার জিন্দগির কোনটা এটা তোমার উদাহরণ হলো এরকম যেমন নৌকার মাছ তুল ভেঙে গেছে আর নৌকার মাছ নদীতে গেছে লোভিয়ার বৈঠক আর কিছুই নাই এই নৌকার পরিণতি যেরকম তোমার জিন্দগি পরিণতি তো সেরকম ঠিক না মুসলমান মুসলমান তাও স্টেজে বসা মুসলমান মুসলমানকে হারামা মুশাকা বসে আরেকজনকে হারামজাদা বলা এটা কোন ইসলাম আমার বসে আসে মজা আস্তে বলাজনকে হারামজাদা তুমি কাকে হারামজাদা বলছো আল্লা সালার কথা কেউ যদি মনে করে দেয় তো তারে ওরা হারাম দে আপনি কোথায় যাবেন বলে কি বলবেন কোন ভাষা আপনি হারাম যা করতে জাহান নামের দিকে ছুটছে উম্মতের সুদ উম্মতের ঘুষ উন্মতের দুর্নীতি উম্মতের জুয়া উন্মতের গরম কোন দাঁড়ায় সালাম দেবেন না বৈশা সালাম দেবেন কথা বুঝাইতে পারছি যেমন আমি আপনাদের এখানে আসছি বৈশাখা সালাম দিয়েছে তাই ভাবে আপনি দাঁড়ায় কেন বলে বললাম তুমি বসলা কেন এবার দুজনের মধ্যে নাই কি বলে সবাই বলেন এই সমাজে আর কোন সমস্যা নাই সমাজের সমস্যার কত ভাগের এক ভাগ এটা কি বলে আর এগুলো নিয়ে আলোচনা আপনারা এগুলোর জন্য হেলিকপ্টার করে নিয়ে আসবেন অনেক বড় পয়েন্ট অনেক বড় সমস্যা গোটা সৌদি আরবের সমস্যা গোটা ইরাকে এই সমস্যা গোটা বাগদাদে এই সমস্যা দাঁড়ায় আর কিছু মানুষ বসে সমস্যা পশ্চিমবঙ্গ আর কোন সমস্যা নাই না আছে কি বলেন আর শুধু এই সমস্যা ওয়াজ করার জন্য হেলিকপ্টার দিয়ে নিয়ে যদি হেলিকপ্টারে উড়া বড় কিছু হয়ে মাসি অনেক বড় দামি তো কথা ঠিক না কি বলেন এদেশের সমস্ত নায়িকা উড়ে উড়ে গিয়ে গান গা উপ্টারে গিয়ে গিয়ে গান গাছ ওরা অনেক দামি হয়ে গেছে এখানে যদি এখন এই মুহূর্তে আসি মাপ কাঠিনা বেশি মানুষ জমা হয়ে যাওয়া এটা অলি আল্লাহ কি ভাই আপনি বলেন তো ইসলাম গলার নাম না অন্য কিছুর নাম ইসলাম শুধু গলার নাম না আরো যদি বলেন ইসলাম গলার নাম না তোর গলাটা কেমন দেখো গলাটা কেমন দেখো গলা তো তোর নাম ইসলাম না ইসলাম তো বলছি বলেন আবার বলেন ইসলাম কিসের নাম বলেন ইমান আমলের নাম ইসলাম মুনিয়াল ইসলাম আল আহমসিন ইসলাম তো ইমানের নাম ইসলাম তো নামাজের নাম ইসলাম তো রোজার নাম ইসলাম তো হজের নাম ইসলাম তো মনে করছেন আমার দুর্ভাগ্য আমার গলাই নাই আমি কি করবো আমার নাই তো আমি কি করবো আল্লাহ আমার কি ভাই গলার পেছনে কেন ছুটলাম আল্লাহ বলে রাত দুটো বাজে কেন ওয়াজ হচ্ছে এই সমাজে বলে রাত দুটো বাজে যখন ওয়াজ হয় আশেপাশে হাজারো মানুষের ঘুম হারা এই জানাতে জবাব আল্লাহের জন্য তৈরি হতো কথা ঠিক না বলে রাত তুমি গান শুনাইলাম হচ্ছে রাত দুটা ওয়াজ শুনাইলাম আর রাত দুটা বাজে দিয়ে শুনাইলাম রাত দুটা বাজে তেলাতে টান মাইলাই তোমার তেলাওয়াতের টানে যদি কোন অসুস্থ মা জায়গা যায় হাসান উত্তর দেওয়ার জন্য রেডি থাকবে আরে কথা ঠিক না আল্লাহ সাহেব বলবে আর দাওয়াত আলহামদুলিল্লাহ আমিও দাওয়াতের জন্য আসি আলহামদুলিল্লাহ আমার আছে আল্লাহ আপনাদের ঠিক ইমান শিখাও কি আমল শিখাও আমাদের দেশে আপনাদের দেশে কি বলে ঝাড়া বলে মাথা বলে ছোট ছোট বাঁশ দেয়া এখন বাড়িওয়ালা খেতওয়ালা শহরে থাকে তুমি খবর পাঠাইছে আমি আমার সাং দেখতে আসবো মাঝে মাঝে আসে না চলো আমরা সাহেবকে দাঁড়িয়ে সালাম দিব দাঁড়িয়ে সালাম দিবো এবার পাঁচ জনের মধ্যে দশ জনের মধ্যে পাঁচ জন হচ্ছে আমরা সাহেব আসে দাঁড়ায় আর সালাম ঠুকবো আর বাকি পাঁচজন বলতেছি শুনো আমরা বসে সালাম দেবো তোরা আরামদাতা আমার মায়ের থেকে যারা দূর থেকে কথা শুনে ওরা ভুল বুঝতে ওরাও বুঝবো যে আমি আবার কারা বলছি এই শব্দ না বলা উচিত কি করবো নিজে পারতো না যারা দাঁড়ায় সালাম করতেছে তারা বসে বম তোমরা আমার এই আঙ্গুল দেহার কথা কেছ তুই আমার লাগছে কি লেখুন লাগছে মারামারে এক সময় তরলা বাস লয়া লুয়া মারামারে তরলা খাত একাকার মেশাকার মিসমা আমরা শুধু আপনাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার কথা বলছিলাম আপনি আসবেন আপনি আমাদের জীবনের এত উপকার করছেন আপনি বস আপনি আমাদের মালিক আপনি আমাদের জীবনের সব আপনাকে সালাম দিবো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা এরা বইয়া দিব সবাই বুঝে বলেন সালাম দিবে সবাই বলতে পারেন না আমার এই পয়েন্ট বুঝছেন বলেন ফিরব তোরা সালাম দিলেই কি না দিলে তোরা নাই দিতে আমার তোরা কাজ করবি তোরা সালাম বদলেরা সালাম দিলে কি না দিলে কি কত ঠিক না তোরা আমার খ্যাত শেষ করলি কে বলেন কত ঠিক না আমার খেত শেষ করলি কে আমার বাগান শেষ করলি বলেন তো দেখলি নবী মোহাম্মদ এই বাচ্চাগুলো কেন কোরআ পড়ল না আজকে যে বাচ্চা ছয় বছর বাচ্চা আমার চোখের সামনে কোরআনকারী পরে না আর দিন শিখে নাই এই বাচ্চাই তো ষোলো বছর পরে ষোলো বছরের যুবক कथा ठीक नाथी बोले उम्मतना একটা ফিকির তো পাইলাম আলহামদুল্লাহ কিন্তু যে ছেলেটা ম্যাট্রিক পাস করে ফেলেছে দিন ছাড়া বড় হয়ে গেছে ওরে আপনি কি করবেন আমি বলবো হাতে ধরা পায় ধরা ওই তবলিক জমাতে পারব যুবকদের জন্য একটা প্রেসক্রিপশন দেওয়া ঠিক না ভাবি করবেন ওই প্রেসক্রিপশনের পরিবর্তে আমি এসে বললাম ওরা ওরা আরাম ওরা আরামা তোমার বিচার ভাষণে মজা না বরিশালের জায়গায় পায় জামা খুলি ফেলছে এমন থেকে নিয়েও পায় জামা খুলতে খুলতে ধরতেছে সরাসরি এই দেবীর দ্বারে সরাসরি সরাসরি দেবীর দ্বারে হেলিকপ্টারে আনছে একটা সহবাগী বলে আর এ কথা বুঝেন নাই কথা যারা দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এদের এরা এভাবে বাঞ্ছিত হয় আর কথা বুঝে আসছে কিনা বলে যদি আপনার মনে হয় হুজুর শুনো শুনো শুনো বন্ধু শুনো পৃথিবী সূর্য উঠার দেশে তবলিক জমাত আছে সূর্য ডুবার দেশের তবলিক জামাত আছে উত্তর মেরুতার তবলিক জামাত আছে দক্ষিণ মেরুত তবলিক জমাত আছে আমি বলি যদি মানুষ মঙ্গল গ্রহে বসবাস করতে শুরু করে মঙ্গল গ্রহে যদি মানুষ বসবাস করতে শুরু করে বিজ্ঞানীদের কোন যানবাহন যাবে দ্বিতীয়ত যাবে থেকে কোন যানবাহন দেখবো তিন নম্বর যানবাহন যাবে কাকরাইল থেকে আর টঙ্গি থেকে আর নাজামদিন থেকে আর রায়গান থেকে বলবে আমরা আইসে বসি তো কফির লেগে বলো হবা কামিয়া আর কথা বিজ্ঞান বেশি করে বলো আমেরিকার হাজারো লাখ ও দ্বীপে টব্লিগোয়ালারা চলে ইন্দোনেশিয়ার হাজারো লাখ ও দ্বীপে টব্লিগোয়ালারা চলে ভারত মহাশা করে হাজারো লাখ ও দীপে টব্লিগোয়ালারা চলে কথা ঠিক না বলে না ইতিহাসে থেকে শুরু করে আস পর্যন্ত যত গালি দিছে তত দিন বাড়ছে কথা ঠিক নামে ওরা যা বলে আপনি সব করেন এবার বলেন কারা কারা আল্লাহ রাস্তায় বের হবে ইনশাল বলেন ইনশালেন ইনশাল্লাহ বের হবেন তালায় আল্লাহ করুম খারা উম্মা উখ রেজিনাস হুম খারা উম্মা উখ রেজিনাস অব্বুর আলম বলেন তোমরা না শ্রেষ্ঠ কি বলে বলেন দেখি দেখা বলো আগে বলে মা তুমি না অনেক ভালো মেয়ে মা বলে কি বলে না যেমন ধরেন মেয়ের দিয়ে একটু ভর্তা ভাটাবে তো কি বলে মা তুমি না অনেক ভালো শোন তোমরা তো অনেক ভালো ছেলে আমাদের তোমাদের ছেলে আমাদের শোনার ছেলেরা অনেক ভালো তোমরা অনেক ভালো তোমরা তো সব পারো আমি আজকে একটা অঙ্ক বলবো ওটা দেখবো তোমরা পারবা এটা বলা সঙ্গে সঙ্গে ছেলেরা হ্যাঁ স্যার বলেন বলেন বলেন কথা আগে একটু মন আসাবাদা করে জানেন ঘর থেকে বউ বাইরে কথা ভিক তোমার শাশুড়ি কি দিত অনেক তোমার শাশুড়ি অনেক ভালো মানুষ ছিল বউ এবার আসলে যা তো কি সুন্দর করে কথা বলতো তোর বেটি বউ আরে আমিও তো করা আল্লাহ তুম তুম খর উমিনা মরে তুমরাও না শ্রেষ্ঠ আর তোমাদের এত সুন্দর করে আমাদেরকে শ্রেষ্ঠত্ব কেন দিলেন আমাদেরকে শ্রেষ্ঠ কেন বললেন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কেন বললেন তোমাকে বের করা হয়েছে মানবতার কল্যাণে তোমাকে বের করা হয়েছে কি মানবতার কি মানবতার শহরে শহরে ফিরবা উম্মতের দেশে দেশে ফিরবা এখান থেকে আটলান্টিক মহাসাগরের পর্যন্ত তুমি যাবা বলবেন না তোমার কাজ কি তা মারু তুমি মানুষকে কি বলবাও মানুষ পুরুল হিল ল আজকেও একজন মেহমান আসছে দুবাই থেকে সরাসরি দুবাইয়ের শাহ আসছে আলহামদুল্লাহ ওই মেহমান আমাদের কি শোনাই একটা দিপে গেছে দীপের নাম সোলেমানি একটা দিপে গেছে সোলেমানি দ্বীপ অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে বলতেছে আমাদের হাতে চারশত খ্রিস্টান মুসলমান কাদের ও বরকতে হিমালয় হিমালয়ের পাদদেশ নেপালের পাদদেশে হিমালয় হিমালয় চূড়ায় আলহামদুলিল্লাহ হিমালয়ের পাদদেশে আমি মুস্তাকুলবী যাওয়ার সৌভাগ্য হয়েছে আমি তিন দিনের জামাত নিয়ে গেছি আমি ছিলাম আমি আমি ছিলাম জিম্মাদার ওই গ্রামে যাওয়ার পর আল্লাহ হক ফজরের পর থেকে আমরা হাঁটতে শুরু করছি হাঁটতে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের মধ্যে যে বস্তি পাইনা মাঘরীবের আজাম দিতে দেরি হয়েছে পুরা বস্তিরা মসজিদে চলে আসছে আমরা জিজ্ঞেস করলাম আপনাদের এই বস্তির কতজন মানুষ কাল আমাদের বস্তিতে মাত্র পঁচিশ থেকে ত্রিশটা পরিবার আমি বললাম কতজন মুসল্লি বললো আমাদের বস্তিতে এক ওখানে কেমনি যাইভা তুমি হেলিকপ্টারে গা আরে কথা তুমি তো আরেকজনের টাকা দেওয়া ছাড়া হেলিকপ্টারে উঠো না ওরা নিজেদের টাকা দিয়ে হেলিকপ্টারে যায় আর কথা ঠিক না পেয়ে নিজের আল্লাহর আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়ার সময় নিয়া আল্লাহ রাস্তার বাইরে যদি হয় হারাম জাদা নিজের আইয়া আইয়া খাইয়া খাইয়া খাইয়া যাইয়া লাইয়া লাইয়া যাইয়া কি হবে আসনের মাধ্যমে দেখা হবে এই জন্য আল্লাহ আকবর কাবিরা ভারত মহাসাগরের বুকে হাজার হদিফ আছে হাজার হদিফ আছে হাজার যেখানে যেখানে মানুষ আছে সেখানে সেখানে তবলিক জামাত আছে বুঝেন না কথা আরব সাগরের বুকে হাজার হাজার হাজার হাজার দ্বীপ আছে আমেরিকা সাগরের বুকে হাজার হাজার মতো সেখানে যায় না না ওখানে দাওয়াত দেয় না তবলি ওখানে কি বলো মানুষ শোনো বল রসুল্লা হয়ে গেছে কাফে আর তুমি হয়ে গেছো মুসলমান আসল মদ দেখবেলান কেউ উম্মতকে টুকরো টুকরো করে কেউ উম্মতকে টুকরো টুকরো করে কেউ বা করে আমি বলি যার দিলে যেটা যার দিলে যেটা তার মুখে সেটা শোভা পাশা ঠিক না শোরু চল থাকে এটা হলো গোডাউন এটা হলো শোরুম গোডাউনে যদি পুকুরিতে ভরা হয় যেদিকে টাকা সেদিকে নিজের দলের মানুষ মনে হয় আর গোডাউনে যদি ইমান থাকে না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 তাকে আল্লাহর গোলাম বলে মনে হয় ঠিক না আল্লাহ একবার বলছেন দেখো দেখো দেখো দেখো দেখো দেখো গুনাকে গুনা বলো গুনাগার বন্ধু বলো আর গুনাগর গুনাগর আলমিন বলেন যারা নিজেদের উপরে সীমাহীন জুরুম করে ফেলেছ ওরা আমার আমান ওরা আমান নিজের নামাজ পড়ে নাই রব্বুল আলম এটা আমান এটা আমার এটা কাল রব্বুল আলম বলো নামাজ পড়েন রব্বুল আলম বলো এটা আমার ছেলে যত দুষ্ট কিন্তু বলে এটা আমার ছেলে কথা ঠিক না এক তিনটা ছেলে আছে একটা এটা না আমার ছেলে না তোরা তো আসো কথা ঠিক না দেখি রহমদ থেকে নিরশ হয়ে ও আর তুমি হাজার হাজার মসজিদে জানো আলাদে কাফের বলো আরে বুঝেন না কথা মনে सबाई करी मद खेले का মৎকালে কাকের হয় জেনা করলে হয় চুরি করলে কাকের হয় ঢাকাতে করলে কাকের হয় শুধু তবলিগি গেলে কাকের হয় কি নামাজ না পড়লে হুজুর বলেন নামাজ না পড়লেও কাকার হয় আল্লাহর অভিযোগ বিমান পর সাবিলা তোমাদের ঠিক মতো জানেন তারা হেদায় বলে আছে এক বানাও এক বানাও এক বানাও কথা ঠিক না আমরা যদি এক হই তাহলে দুশ্মনের মোকাবিলায় শক্তি পাবো কিনা আর আমরা যদি টুকরো টুকরো হই <laughs> <laughs> yes. राहन hey! जन ना राह मानी पथ कत राह मानी ढाक क्या राहर मानी की राहजन मानी ढाक एरा इमान डकत তোমরা জামাতিস্তান বন্ধুরা তোমরাও আমার এদেশে আমি বলি নাস্তিকদেরকে বলি বন্ধুরা তোমরা হো আমার আমরা সকলেই গলি করে হানুর এই হলো এক নম্বর দুই নম্বর হলো পাচক তো নামাজ দুই নম্বর কি বল এক কি এক নম্বর সবক কি বলেন দুই নম্বর সবক কি আরও কথা ঠিক না হলো নামাজ দুই নম্বর হলো নামাজ কারণ অবীম বলেন প্রথম কাল হলো তহিত প্রথমটা হলো কালিমা প্রথমটা হলো উম্ম নামাজ পড়ে কিনা এটা তো দেখো উম্মনামাজ পড়ে কিনা এটা এটা তো দেখো উম্মত দাঁড়িয়ে সালাম করে না বসে সালাম করে এটা দেখার আগে ভাব উম্মত পাশক চে কিনা ল আমাদেরকে বুঝতাম দুই নম্বর সবক কি পাইছি আরে যেন দুই নম্বর সবক কি আজ থেকে পাঁচ হক নামাজ আজ ছাড়বো না ইনশাল্লাহ পরবর্তীশাল পরবেন তিন এবার তাহলে সুসংবাদ শুনেন রসুল ইনসালাম বলেন ও আমার মতোরা শুনম রাসুল বলেন শুন যদি দেখো তো थारश्न था था था ही नमज उदाहरण्लामसावी আপনি বলেন তো কোন তিন তিনশিল্লা দিতে গেছে আল্লাহ রাস্তা নামাজ ছাড়ে না। কারণ বুকের ফাড়া থাকলে প্রমাণ দেন তো মুখে আসতে আইসা নামাজ পড়েনি জোরে কর না আসেনি কোন রোজা তো পাওয়া গেছে তাহলে নামাজও আছে কালেমাও আছে নামাজও আছে জোরে কর না রোজাও আছে কি আছে এদেরকে তুমি যে আরামদাদা কইলে আমরা কোনোদিন গালি দিব না ঠিক আছে হ্যা এবার দুই নম্বর সব কি না তিন নম্বর সব কি রোজা তিন নম্বর যাবো কি এবার রসুল বলেন রোজা শোনো শুনো শুনো রোজা শোনো যে রোজারা বাসমা আমার এবার চার নম্বর কি জাকাত আল্লাহ সর আছে আমি আমি আল্লা সর আছে কি বলে আমরা আল্লাহ আবার যাগো মাল আল তা এবার পাঁচ নম্বর ওসমের মন ও এই পাঁচটা দিন তার শরীর ঠিক তার শরীর করছি তার হাতেই তার এই পাঁচটা ঠিক তার শরীয় ঠিক বলেন পাঁচটা ঠিক দার কি তার হাকিগত ঠিক তার হাকিগত লেখতে পাচকর হা কফ ইয়া কফ তা মারিখতে পাচকর মিম আইন তাহলে বুঝা গেছে যার তাহলে ইমাম ঠিক যার নামাজ ঠিক যার রোজা ঠিকা ঠিক তার কাপুর বলার কোন সুযোগ আছে একজন সাহাবিব মান নত একটা গোলাম আজাদ করবে গোলাম মৌমেনা বান্দি আজাদ করবে মৌমেনাবান্দি খেয়াল করেন মোমেনা বান্দি আজাদ করবে কি মুমেনা বান্দি কি করবে না একটা বান্দি কিনে নিয়ে আসছে মহিলা বান্দি মহিলা কিনে নিয়ে আসছে কিন্তু মহিলা মোমেন না গায় তো বোঝা যাচ্ছিল না আল্লাহ আমি মান্ন করছিলাম একটা মোমিনা বান্দি আজাত করব। এটাকে আমি কিনে নিয়ে এসছি একটু পরীক্ষা করে দেখেন তো এটা আমাত আল্লাহর বন্দী বলতো আইন আল্লাহ কোথায় এই মেয়ে মুখেও কোনো জবাব দেয় নাই শুধু বলেছেন এই জন্য আমি হইলাম কালাম মৌমেন আমি শুধু আদি আইসি আর তুমি হেলিকপ্টার আইস এই জন্য আমি কাফের তুমি মৌমেন কি হয় আফসোস কিনা বলে এই জন্য কোনো কাফের নির্দিষ্ট কোনো হিন্দুকেও বলা সুযোগ নাই এটা কাফের ফেল আরে কথা বুঝে আসছে কিনা নির্দিষ্ট কোনো হিন্দুকেও বলার সুযোগ নাই এটা কাফের। এটা বলার সুযোগ নাই কারণ হইতে পারে তার কলি যায় তাও যেটা তুমি জানো না আমাদের বেলা যদি তোমাদের সন্দেহ হয় আমরা তবলিক সন্দেহ হয় আল্লাহ যদি তোমাদের সন্দেহ হয় আমরা এখন আমাদের ইমামকে আবার তোমাদেরকে শুনাই না ময়মন সিং এর একট জামাতে গেছে গেছে তো অ্যাডভোকেটের তব লিগে যাওয়ার পরে তো মোহল্লার ইমাম সাহেবের তো খাজ উঠবে ইমাম সাহেব আমাদের পব লিগে গিয়ে কাপুরে গেছে না তুমি ওনার কাছে খবর পৌঁছে গেছো আচ্ছা ঠিক আছে আমি দেশে আসেনি পয়সা মসজিদে দাঁড়া বিনয়ের সাথে বলে হুজুর একটু কথা বলবো বলেন আমি নাকি তো দেখি কাজ হয়ে গেছি জিব্বা নরেনা চুপ করে রেসেন এবার ইমান সব কে পড়েন না কেন তাই করবো না আরে পড়েন করবো না তাই আগে পড়েন এটা চল্লিশ দিন পড়া তো কাতন করে বইলা কোনোরা মোহাম্মদুল্লাহ লাইল্লাহ মোহাম্মদুল্লাহ আন্নীতার দরি অল্লাহ চালান قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إلهة প্রতিদিন আকসর করে তো বা পড় আমি নবী কথা দিলাম আসলে আল্লাহ তোরা তাকে তুলবেন না যদি তুলেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো ইনশাল ওরা বলতে থাকুক আমরা পড়তে থাকি ঠিক আছে না ইনশাল আল্লাহ আপনি সবার করতে থাকেন অসব পড়তে থাকেন ওরা আপনাকে গালি দিতে থাকুক আপনি সবার করতে থাকেন পাগল বলে আপনি সবর করেন আর কি না নামাজ পড়তে থাকেন করতে থাকেন নামাজ পড়তে থাকেন শুভ আমাদের কাজ কি আল্লাহ বলেন এটা চলবে কোন পর্যন্ত চলবে মৃত্যু পর্যন্ত এটা চলবে বলছি কোন দল আদলে নাই তার ফসম কোন দল আদলে নাই কোন দলের ভাবনা চিঠি করার জন্য আপনাদের কাছে আসি নাই ইমান আমলের ফেরি করার জন্য এসছি কিসের ফেরি করার জন্য বলেন আমি এতক্ষণ কোন দলের ভাবনা চিঠি করছি إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَمِي مُفْتِي بُدِينَا مُحَدِّث بُدِينَا أَمِي بِر بُدِينَا أَمِي مُرِيد بُدِينَا أَمِي إَيْدَل بُدِينَا أَمِي إَيْدَل بُدِينَا أَمِي بُلي رَبُّ الْعَالَمِينَ যেটা বলেছেন إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ رَبُّ الْعَالَمِينَ বলেন বাদ দেখে ঈমান ওয়ালা আমল কবর আজব থেকে বাজবে কে ইমান থেকে ইমান বিনা হিসাবে জানাতে যাবে কে ইমানওয়ালা আমলা বলেন ইমানওয়ালা আমলা ইম إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والتين والزيتون وطورسينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقوين ثم رددناه أسفل سافرين إلا الذين آمنوا إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أدر غير من مون سبحان الله إلا الذين آمنوا وعملوا الصالحات إبوا العلاجاتنا إن الذين آمنوا وعملوا الصالحات فيجعل لهم الرحمن بدا علاجاتنا إلا الذين إن الذين آمنوا وعملوا الصالحات فيدخل لهم الرحمن حملا من عمل صالحاiv من مدكر أو أنتى وهو مؤمن فلنحقية আমি হেলিকপ্টারে আসি না সাইকেলে আসি এটা দেখার বিষয় না ঠিক না আলমিন শুধু দেখেন ওর ইমান কেমন কেমন ইমান কেমন আমল ও কেমন বলেন ইমান কেমন আমল কেমন আর কি বলে না আমার দেখার বিষয় কি এটা তো নু আসলামের আব্বা আরে এটা তো ইব্রাহিম আসলামের আব্বা না না এটা আমার দেখার বিষয় না ইব্রাহিম আসলাম আব্বার নাম কি জাননাতে যাই বোনি কার আব্বা যায় বোনের ছেলে নবীর যাইবোনি জাননাতে বলুন না যাই বোন জান এটা নবীর আব্বা তার এটা নবীর ছেলে তার এটাকে এটা নবীর স্ত্রী নু তার স্ত্রী কারা পাঠাও জাননাতে কি হয় আমি কি বুঝাইতে বসছি আমার নামের সাথে এক হাজার আল কাপ আল্লাহর কথম দুজন জিলানি দুই আনার দাম নাই দেখার বিচার আমার ইমামার আম কি কি দরকার কি কি দরকার বিদেশে যাওয়ার বেলা দেখার পিছা প্রধানমন্ত্রীর স্ত্রী তোর আসপোর্ট আর ভিসা লাগাও তোর আসপোর্ট আর ভিসা লাগাও বলেন বিদেশে যেতে কটা আপনি পাসপোর্ট সাবমিট করেন পাসপোর্ট দেখান পাসপোর্ট দেখাবার সাথে সাথে কম্পিউটারে মিলা হিদি হ্যাঁ কথা ঠিক না তোমার পাবো লাগিয়ে জিজ্ঞেস করব পাস রবি পাসপোর্ট কি আল্লাহ পাসপোর্ট কাকে বলে যেই দেশে যাবো ওই দেশের যে দেশে বাস করি ওই দেশের শিলচপ্তরকে বলে পাসপোর্ট কথা ঠিক না ভিসা কাকে বলে যে দেশে যাবো ওই দেশের রাষ্ট্রদূতের বলে ভিসা আমি তো জান্নাতের মালিক এই জন্য জান্নাতের পাসপোর্ট জান্নাতের মালিকের রাষ্ট্রদূত মোহাম্মদুল্লাহ মোহাম্মদ রতুলের ছিল চাপ এটা হলো ভিসা দেখিজ কদ্দুর ডলার ইন্ডোজ কদ্দুর আছে ডলার কদ্দুর তো লেখা আছে ডলার এক হাজার ডলার হবে না কেনাডা ঢুকতে তিন ডলার লাগে তিন ডলার লাগান ঠিক না এবার বলে দাঁড়া আছে কিনা এবার অমাদিনুকা অমাদিনুকা ডলার ইন্ডোজ কত আমার ডলার আমি বালঘর পর থেকে মহৎ পর্যন্ত কখনো নামাজ আমি বালঘর পর থেকে মহৎ পর্যন্ত কখনো ইচ্ছাকৃত রোজা ছাড়ি নাই আমি গনে দিয়েছি আমি হজ খরচ হজ করছিলাম আমি জীবনে কোনোদিন বেপদা বেগনা নারীর দিকে তাকাই নাই আমি জীবনে কখনো খাই নাই আমি জীবনে কখনো হালাল হালাল চালাম উঠে দেয় নাই আমি জীবনে চুরি করি নাই আমি জীবনে জেনা নাই আমি জীবনে দুর্নীতি আর গলা দিয়া হারে হয়ে যাবাস্তা যদি কে আমার মার রবা যদি বলে ক্ষীরে হারান তার মুখে দিয়ে এটা বাইরে গোসলে মজা যে কথার কথা উন্মুক্ত হারাম দাদা বলে তার মুখে দিয়ে এটাই আরে কথা ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সেখানে ঠিকই ঠিক করতে হবে হ্যাঁ বলেন ইমান আমন বলেন আল্লাহ মেহরবান এবার বলবেন হুজুর ইমান আমল শিখবো কোথায় আমি বলি বাচ্চারা শিখবে নুরানি মাদ্রাসায় শিখবে তকলি জমাতে বলেন বলেন বুঝে বলেন বুঝে বাচ্চারা কোথায় শিখবে আরো কোনো বাচ্চারা কোথায় শিখবে তাদের মরণে মাছ না দিলে আপনার বাচ্চা ইমান আমল শিখবে কেমনি শিখবে তাহলে ইমান আমল বাচ্চারা শিখবে কোথায় এবার বলেন কোন জায়গায় থাকবে না বিরোধিতা করে না এটা শুল্কের নুরানি মাছের বিরোধিতা করা মানে ইমান আমলের বিরোধিতা করা কারণ নুরানি মাথা যদি বন্ধ করে দিতে পারো তাহলে ইমান আমলের ফ্যাক্টরি সে দিন ইমানি মসজিদে আর তবলি জামাতকে বিরোধিতা করা মানে ইমানের বিরোধিতা করা কথা ঠিক না ভেবে আমরা ইমান আমল শিখবো কোন জায়গা মানা কোন দলাদলি নাই কোন দলাদলি নেই বলেন বলেন বলেন আমরা কি নিয়ে কবর দিতে চাই দেখবেন এখানে বাইরে মাত্র আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিবে কিভাবে বলবেন ইমান আমল আমি বুঝি ইমান আমল আর ইমান আমল ঠিক হয় আমি দেখছি ইমান আমল ঠিক হয় তবলিক জমাতে আল্লাহ আমাদেরকে বুঝতাম আল্লাহ আমাদের সকলকে বুঝা মারা সহজ ইনশাআল্লাহ ফেব্রুয়ারি সুধনুপুর মাদ্রাসা ইসলামি জর মাগরিব হিসা আসর থেকে মাছার সময় দোয়া হয়ে যাবে যারা পারবেন আমরা শরীর হবো কোন